آله وأصحابه أجمعين আমরা সিরাতন আলোচনায় বাদর যুদ্ধে প্রস্তুতি সম্পন্ন হয়ে গেল এবং কিছু ওয়ান টু ওয়ান কয়েকটি ইনসিডেন্ট ঘটে সেগুলো শেষ হওয়ার পরে মেই যুদ্ধ শুরু হওয়ার ঠিক ওই মুহুর্তে আমরা থেমে গেছিলাম রসুল সাল আলী ওয়াসাল্লাম সাহাবিদেরকে অনেক উৎসাহিত করেছেন যাতে তারা মনোবল নিয়ে এগিয়ে যান চাঙ্গা হন আপনারা শুনেছিলেন গত সপ্তাহে তিনি বলেছিলেন পাল্লাফসি তেল সাহাবাসবান যার হাতে আমার আমি মোহাম্মদে জান রয়েছে আজকে যেকোনো ব্যক্তি এই যুদ্ধের ময়দানে এগিয়ে যাবে এবং সবরের সাথে সেখানে লড়াই করবে এবং প্রয়োজন বোধে যদি লড়াই করতে গিয়ে তার ই হয়ে যায় সে পিসপা হবে না এবং সবরের সাথে ঠিক থাকবে আল্লাহ তাদেরকে তাকে জান্নাত আল্লাহ তালা তাকে জান্নাত না সিভ করবেন আহ পিছন দিকে না গিয়ে সামনের দিকে এগিয়ে যাবে অবশ্যই আল্লাহ তাকে জান্নাত না করবেন শাহাদ অর্জন করলে এই সুসংবাদ আছে তিনি বললেন এরপরে তিনি বলেছিলেন জান্নাতিন আরো বলেছিলেনের দিকে তোমরা এগিয়ে যাও ওই জান্নাত পাওয়ার জন্য উঠে যাও যে জান্নাতের ব্যক্তি হচ্ছে এত প্রশস্ত জমিন থেকে আসমান পর্যন্ত এরপরে নবী করিম সাল আলি এক মুষ্টি মাটি অর্থাৎ মাটি তো নাই ওখানে কঙ্কর কুচি কুচি পাথরের মতো কঙ্কর হাতে নিলেন এক মুষ্ঠি নিয়ে তিনি পড়লেন শাহ হাতির পরে ফু দিলেন অথবা এই পাথরগুলোকে তিনি ছুঁড়ে মারলেন দুশ্মান কাউমের দিকে কণা পাথর বা কচি কুচি পাথর কঙ্করের মতো গুঁড়া গুড়া এভাবে ছুঁড়ে মারলেন শাহ হাতের অর্থ হচ্ছে যে চেহারাগুলো বিকৃত হয়ে যাক অর্থাৎ তারা তাদের চেহারা ঠিকঠাক না থাকুক তারা যেন দেখতে না পায় তারা যেন কনফিউজ হয়ে যায় এইভাবে করে তিনি দোয়া করে ছেড়ে দিলেন ফামা তাদের সবাই সামনে যারা ছিল সবার চোখের মধ্যে এর কণা গিয়ে পৌঁছে গেছে তাদেরকে কিছুটা ডিস্টার্ব করেছে দেখতে তাদের কিছুটা অসুবিধা হয়েছে আল্লাহ ওনার এই ধুলো গুলোকে বা পাথরের কুচি পাথর তাদের চোখের মধ্যে পৌঁছে দিয়েছেন কঙ্করগুলোকে। গুলোকে সে কথা আল্লাহ কোরআনে পাকওয়া আয় বলেছেন যে মা ওমা রমাই আপনি যখন এগুলোকে ছুঁড়ে মারছিলেন হাতের মুষ্টি থেকে এটা আপনি নিক্ষেপ করেন নাই আল্লাহ তালাই নিক্ষেপ করেছে আপনার হাত থেকে এগুলা নিয়ে পৌঁছে দিয়েছেন আল্লাহ তালা জায়গা মতো তাদের চেহারার দিকে ছুঁড়ে মেরেছেন এরপরে রসুল উল্লাহ সাল্লাম নিজে অংশগ্রহণ করেছেন তিনি আল্লাহ কাছে পরে যখন মূল যুদ্ধ শুরু হয়েছে তিনি নিজের স্বয়ং নেমে এসেছেন এবং সরাসরি লাইনে ঢুকে দুঃশ্মনের একদম সামনে চলে গিয়েছেন এবং এ বিষয়ে হাজির এসেছে আলী রাজু আল্লাহ বলেন তিনি এত কাছে চলে এসেছেন যুদ্ধের ময়দানে বেকায়দা পড়ে গেলে আমরা ওনার কাছে গিয়ে আশ্রয় নিতাম অনেক সময় এবং তিনি দুঃশ্মনের একদম সামনে চলে গিয়েছিলেন এবং অত্যন্ত সাহসিক তার সাথে যোদ্ধার মারা তিনি যুদ্ধ করেছেন এরপরে তিনি স্টিল আল্লাহ দোয়া করেছেন করতে থেকেছেন নামার আগে অনেকক্ষণ দোয়া করলেন অনেকক্ষণ দোয়া করলেন এরপরে তিনি যখন শুরু করে দিলেন সাহাবাই কারাম ওনার নামতে দেখে ওনার নিজের অংশগ্রহণ থেকে সবাই এক সঙ্গে ঝাঁপিয়ে পড়লেন এই যুদ্ধের ময়দানে এক হাজার মোকাবেলায়। তিনশো তেরো এই ছোট সংখ্যা ছোট বাহিনী কোনো পিসপা হলেন না প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল এবং কোন সাহাবির অনেক বিরত্ব আমরা দেখতে পেয়েছি তাদের বিশেষ বিশেষ অবদান ছিল তার মধ্যে একজন ছিলেন আহ জোবাইর রাজি আনহু ওনার ঘাড়ে আঘাত লাগলো দুশ্মনী তরবারি দ্বারা তিনটি আঘাত ওনার শরীরে ছিল একটা ছিল ওনার ঘাড়ের মধ্যে তিনি বলেন যে আমি কন্তু কোন কোন সময় ওনার ছেলে বলে যে বাবার ওখানে দেখতাম কতটুকুন গভীর হয়েছে আমি হাতের আঙ্গুল অনেকক্ষণ অনেক দূর ঢুকিয়ে দিয়েছি এ অবস্থায় ওনারা যুদ্ধ করেছেন এবং পিসপাহরনি সাহায্য আবি অকাস রাজি আল্লাহ আনহু তিনি এগিয়ে এসেছেন যুদ্ধের মধ্যে নেমেছেন এবং তিনি যুদ্ধ করা অবস্থাতে আল্লাহর কাছে দোয়া করছেন একবার জিজ্ঞেস করা হলো দিন বদরের যুদ্ধের দিন আমার দোয়া কবুল হয়েছে আমি টার পেয়েছি কেমন তিনি বললেন কিন্তু আরমি বাইনে রাসৌল সাল আলহাম সাহ মাফি কাবেদুল কৌস তা আমি নবী করিম সাল একদম পাশে ছিলাম সামনে ছিলাম ওনার সামনে থেকে আমি তীর ছুঁড়ছি তীর নিক্ষেপ করছি আর যখন আমি তীরকে ফিট করছি ধনুকের মধ্যে তখন আমি দোয়া করতাম আল্লাহ জাল জিল আকদা মাহম আল্লাহ এই দুশ্মনদের পা গুলোকে আপনি কাঁপিয়ে দেন তাদের পা যেন জমিনে টিকে না থাকে তাদের পা কে আপনি শেখ করে দেন নড়িয়ে দেন ওয়ার আই কুলুবাহ তাদের অন্তর আপনি ভয় ঢুকিয়ে দেন অফ আল বিহীম অফ আল আল্লাহ তাদের আজাবেন তাদেরকে আপনি ধ্বংস করেন তাদেরকে আমি যতক্ষণ করছি ততক্ষণ বলছেন আল্লাহ সাজেব সাদ আল্লাহ সের দোয়া আপনি কবুল করেন মানে আমিনের মতো আর কি মহারাজাম বলছেন আমিন তো ওনার দোয়া কবুল করার জন্য যখন দরখাস্ত এরপর আমরা দেখি যে ফেরেস্তারা বদর যুদ্ধ চলে এসেছেন এবং ফেরেস্তাদের যুদ্ধে অংশগ্রহণ করা ফিজিক্যাললি একেবারে অস্ত্র নিয়ে নেমে যাওয়া এটা শুধুমাত্র উৎসাহিত করার জন্য কিন্তু ওনারা ফাইট নাই কিন্তু বদর যুদ্ধে ওনারা ফাইট করেছেন অনেক সাহাবীরা বলেছেন যে আমরা কাউকে আঘাত করতে গিয়েছি দেখি তার মাথা পড়ে গেছে অলরেডি তারপরে আমরা কাউকে ধরতে গিয়েছি দেখি যে তার ধরাটা ইজি হয়ে গেছে তাকে ক্যাপচার করাটা এগুলো পরে আসছে আমরা যদি কি হয়েছে জানো আমরা দেখতে পেয়েছি আহাদান যে আমরা কেউ অস্ত্রটা নিয়ে ইচ্ছা করছি আমি তাকে তার মানে ফেরেস তারা একসঙ্গে ফেলেছেন ওনার আগে দাউদ আলময় যিনি রহমতুল্লাহ আলী বলেন তিনি বদল যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তিনি বলেন যে ইনি আত্মাই রিল্লা মুশ্রে কি না আমি একজন মুশ্রেককে আমি এগিয়ে গিয়েছি তাকে হত্যা করেছেন তিনি নিশ্চয়ই আল্লাহ ফেরেস্ত হবেন এরপরে আব্বাসীকে রসল চাচা উনি কোন বাহিনীতে যোগ দিয়েছেন সাথে জোর করে আসতে বাধ্য করেছেন ওদেরকে তোমরা হত্যা করো না পারলে তাদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসো তো এরকম আব্বাস আনহুকে এক সাহাবি আনসারিদের একবার তিনি বললেন তাকে অ্যারেস্ট করে নিয়ে আসলেন আনার পরে নবী করিম সাল্লা সঙ্গে যখন সামনে নিয়ে আসা হল আব্বাস রাজু রাসুল আসারানি এই যে বেচারা আমাকে ধরে নিয়ে আসে উনি কিন্তু আমাকে করেনি উনি আমাকে ক্যাপচার করেনি লাকাত আসারী রাজলাহ আহসানি নাসি আজহান আমাকে যিনি অ্যারেস্ট করেছেন তিনি হচ্ছেন এক অতি সুন্দর একদম নুরানি চেহারার একটা লোক এবং তার যে ঘোড়ায় এসেছেন সচর আসার ঘোড়া দেখা যায় না তার পা লোককে আপনার বাহিনীর মধ্যে আমি দেখিনি তিনি বলছেন রসল সালকে ফা আসার কিন্তু আনসারি সাহাবি আবার সেটা দেখেন নাই তিনি বলেন না আমি তো তাকে অ্যারেস্ট করলাম নবী করিম সালাম বলেন যে আসলে তোমাকে দেখো তোমার কাছে মনে হয়েছে তুমি ইজিলি তাকে ধরে ফেলেছি আরেকটি হাজির ওই সাহাবীর নাম হচ্ছে কাব এবনু আমার বনিসাল আনসারি গোত্রের সাহাবি তিনি ছোট আব্বাস তুমি তাকে কিভাবে আব্বাস কে বলতো দেখি কেমন পাইলা কর আলাদি আলী হিরাদুলুন মার আই তু হুবা লাক ও তিনি এখানে বলছেন যে একজন লোক দেখলাম আমাকে হেল্প করলো এই লোকটাকে তার আগেও দেখিনি এর পরেও দেখিনি এসে তোমাকে হেল্প করেছিল আসলে উনি কিছু করে দিয়েছেন তুমি খালি চট করে আমি ধরে নিয়ে এসেছ যুদ্ধ তখন তুমুল ভাবে শুরু হয়ে গেছে ফেরেস্তার নাজিল হয়ে গেছে এখন এক মুরুবী ইবল তিনি যুদ্ধ শুরু হওয়ার আগে তাদের ওখানে এমন বক্তৃতা করলেন গরম বক্তৃতা কবির এক লিডারের সুরত ধরে আসছিলেন এসে বললেন যে কেউ পিসপা হব না আমি আসি আমার অনেক অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে অনেক হেল্প করব শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে থাকবো কোনো পরব না বিজয় তোমাদের হবেই গরম বক্তৃতা তখন দিল দেয়ার পরে যখন ফেরেস্তা নাজিল হওয়া শুরু হয়েছে তখন সে দেখতে পেয়েছে দেখতে পেয়ে এখন সে আস্তে করে পিছনের দিকে হটে যাচ্ছে রনে ভঙ্গ দেবে তার পাশে দাঁড়ানো ছিল একজন কাফেরদের হারেস এবং হিসাম সে মনে করছে তার পাশে তো সুরাকা আছে এতক্ষণ গরম বক্তৃতা সুরাকাই করেছে এখন বলেছে সুরাকা কি ব্যাপার তুমি পিছনের দিকে যাচ্ছ কেন তোর মতলব কি তখন সে বলে আলাম তেজ আজন্তা তখন সে বলল ইনি আমি যা দেখি তোমরা কি তা দেখো ইন্নি আখা পড়ল আমি আল্লাহকে ভয় করি আল্লাহকে ভয় করে কি ইমান আনতে চায় আল্লাহর আজাবের ভয় করছে আল্লাহর প্রতি ইমান আনার ভয় না আজাব থেকে ভাগতে হবে এখন এক ধাক্কা তো হার ইন বাহ এবং এরপরে সে যে দৌড় দিল একবার পিছন দিকে না তাকে এক দৌড়ে গিয়া ওই যে লোহিত সাগর আছে দিল এমন ভয় পেয়েছে যখন শৈতান তাদের জন্য তাদের খারাপ কাজ খুব সৌন্দর্যময় করে তুলে ধরেছিল তাদেরকে উৎসাহিত আর বলছিল তোমরা আমি তোমাদের সঙ্গে আতি শেষ পর্যন্ত থাকবো ইন্নি বাড়ি উম আর যখন সেই গ্রুপ দেখতে পেলো দুই গ্রুপ সময় যুদ্ধে লিপ্ত হয়ে গেছে আর ফেরে তাদেরকে আসত্তা দেখতে পেলো তখন সে বললো আমি তোমাদের এই কাজের থেকে জিম্মা মুক্ত কোনো দায়িত্ব নেব না এই বলে সে পেছনে হটে যাচ্ছে আর বলছে আমি দেখতে পাচ্ছি এমন কিছু যা তোমরা দেখতে পাচ্ছ না আমি আল্লাহর ভয়ে ভীত হয়ে গিয়েছি আল্লাহ অনেক শক্ত শাস্তি দিতে পারেন এই বলে এই শেরেস তারা দেখে শয়তান যখন চলে যায় তার অবস্থা বিজয় দেখে তার অবস্থা কেমন লাগছিল সে খবর আরেকটি হাজি রসুল্লাহ সাল্লা বললেন শয়তানের খবর দিতে গিয়ে আমাদেরকে তিনি বললেন মা রু ইয়া আরাফাতের দিনে ভাবে দুঃখে কষ্টে তার সাইজটাও ছোট হয়ে যায় এবং সে অপমানিত অনুভব করে এবং সে নিজে তার মাথা হেঁটো হয়ে যায় তা খুব দুঃখ রাগ এত কষ্টে নিপতিত হয় শয়তান শুধুমাত্র বছরে আরাফাতের দিনে এইরকম আর কোন দিন তার হয় না কেন আরাফাতের দিনে শয়তান সবচেয়ে বেশি কষ্ট পায় আরাফাতের ময়দানে ইল্লা লিমা আর এটা এই জন্য ঘটে যে আল্লাহ তাল আরাফাতের ময়দানে হাজেদেরকে যে রহমত বর্ষন করতে থাকেন ওইটা দেখার কারণে ও তাজাউদ্দাহ আনি বড় বড় বিশাল বিশাল গুণাগুলোকে আল্লাহ সমানে দুঃখের কষ্টে সে সবচেয়ে নিচু অপমানিত ক্ষোভে সে একদম সাইদতা ছোট হয়ে যায় আর একদিন হয়েছে এরকম তার অবস্থা ইল্লামা উড়িয়া ইয়া বাদর আর আরেকবার হয়েছিল বদরের সময় তার বদর যুদ্ধের দিনে এরকম হয়েছিল তখন সাহিরে জিজ্ঞেস করলেন যুদ্ধের দিন সে কি দেখেছিলাম স্বয়ং সে ফেরিস বাহিনীর কমান্ড করছেন ফেরিস কমান্ডার হিসাবে জিবরিল্লাম এসেছেন তাদেরকে বিভিন্ন জায়গায় পজিশন দিয়ে এগিয়ে দিচ্ছেন এইটা দেখে তার অবস্থা কাহিল হয় এবং সে পালিয়ে যায় এরপরে খুব জোরে যখন যুদ্ধ হয়ে গেল এরপরে নবীকে রিমসআসলাম চিৎকার করে করছেন সাহাবিদিকে উৎসাহিত করছেন জমায়েত এই বাহিনী আজকে ইনশা আল্লাহ পরাজিত হবে এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে এই কথা বলতেন তিনি সাহাবিদেরকে এবং উৎসাহিত করছেন যুদ্ধের ময়দানে এখানে এই মাতা থেকে সে মাথায় আর সাহাবিরা তুমুল যুদ্ধ করছেন ফেরেস নেমে গিয়েছেন এই প্রচন্ড আক্রমণের সম্মুখে বাহিনী টিকতে পারল না তারা ছত্র ভঙ্গ হয়ে যাচ্ছে এবং তারা বনেকেই তাতে যখন নিহত হয়ে যাচ্ছে তাদের প্রধান লিডারগুলো নিহত হওয়া শুরু হয়ে গেল তখন তারা রণে ভঙ্গ দিয়ে যেদিকে জোর দিয়ে পালানোর চেষ্টা করল। আর এই পালনের অবস্থায় সাহাবিরা তাকে যেখানে সুযোগ পাচ্ছে তারা তাকে হত্যা করছে এ ফাঁকে দিয়ে নবী করিম সালাম সাহাবিদের মনে রেখো কাদ উখর হান মনে রেখো বনি হাসিম যেটা ওনার গোষ্ঠী বনি আব্দুল মোত্তাল বনী হাসিম তারা কিন্তু আসলে নবী করিম সাল্লাম প্রতি সিম্পিক তারা যুদ্ধ করে আসতে চান নাই আব্বাসের আনু সহ কিছু তিনি বলেন এদের কাউকে তোমরা কিন্তু হত্যা করো তাদেরকে জোর করে বের করে নিয়ে আসা হয়েছে লা না তারা আমাদের সঙ্গে যুদ্ধ করতে কখনো ইচ্ছুক ছিল না আহাদান ফমানি হাসিম ফালাইনি হাসিমের কেউ তোমার সামনে পড়ে গেলে তুমি চিনতে পারলে তাকে হত্যা করো না ওমানি হিসামীকরা যে ব্যক্তি নবীর আব্বাস কে পায় সামনে সেও যেন তাকে হত্যা না করে উখরেজা মুস্তাকান কারণ সে মোটেই আসতে চাইনি তাকে কাফিরা বাধ্য করেছে জোর করে নিয়ে এসেছে পরে তিনি আর কি হাজির আসেন তিনি বললেন মানুষের এই খবর শোনার পরে সব জায়গায় তো কিছু লোকের আবেগ ইমোশন থাকে নবী করি সাল্লা এই কথা সব সাহাবিরে মেনে নিয়েছে। কিন্তু একজন পারেননি তিনি হলেন আবু হতেন তার আব্বাস আমরা সবে আমাদের গোষ্ঠীর যাকে পাই তাকে হত্যা করব আমাদের দুঃশনের ক্যাম্পে আছে বিধায় আর আব্বাসকে আমরা ছেড়ে এটা কেমন কথা হয় তো এটা তো ঠিক না আমরা আমাদের গোষ্ঠীর লোকরা মারা যাবে তার আঘাত করতে দ্বিদা দন্দ করব না ওনার এই কথাটা মন্তব্যটা রসুর সাল কাছে পৌঁছে গেল যে অমুক সাহাবি এই মন্তব্য করেছে তখন নবী করিম সাল্লাহ সাল্লাম দেখেন এত বড় নেতৃত্বের পর্যায়ে তিনি আছেন। আপনি যতই ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্বের পজিশনে থাকুন না কেন আপনার সামনে যারা আপনার বাহিনী আছে তারা কেউ কিন্তু সবাই মানলেও সবাইকে একরকম পাবেন না পাবেন কিছু যে সবাই সম্মান করতেছে একজন আপনাকে উল্টাভাবে আঘাত করছে আপনাকে অ্যাটাক করছে আপনাকে মানে মনে হয় যেন কথা শুনছে না এই সময় নবী করিম সাল্লাহ সালামকে একটু অসহায় মনে হয়ে গেল লিটল টাইমের জন্য তিনি অমর এবং খাতা বললেন আবু হাফস যে তোমার কি মনে হয় আল্লাহ নবীর চাচার চেহারায় আঘাত করা হবে অমর আবু হাফস তো আর ওমর আদিল আহনু যে আবু হাফস বলে এই প্রথম তিনি আমাকে ডেকেছেন আবু হাফস বলে ডাকা হলো একটা সম্মানের একটা ফর্মাল ডাক কুনিয়ার ধরে ডাকা জানি ইয়া অমর এভাবে তিনি ডাকতেন কিন্তু আজকে আবু হাফস বলেছেন অমর আদিন বললেন যে এই প্রথম আমি শুনলাম তিনি আমাকে কুনিয়ার দিয়ে ডাকলেন আমার সন্তানের নামে দিয়ে অমুকের বাপ হাফসের বাবা কি মনে করো তুমি এই কথা বলছিলেন আমি বুঝতে পেরেছি যে রসুল্লাহাম এই কথাটা অনেক কষ্ট পেয়েছে তখন আমি বললাম ইয়া রাসুল্লাহ দানি। ছিলেন সিনসিয়ার থাকা অবস্থায় মানুষ ইমোশনালি মানুষ করে একটা কথা বলে ফেলে দেখুন আপনি আমাদের মধ্যে আমরা অনেকেই আছি খুব ঘনিষ্ঠ আছি আমরা কোনো অসুবিধা নেই আমাদের মধ্যে কিন্তু এই কোন একটা মিটিং এ বসেছি একটা কিছু মধ্যে আলাপ আলোচনা হচ্ছে হঠাৎ করে দেখা গেল যে একজনের কথার মোকাবেলা আমি বলে হয়ে গেল একটু মনে হয় যেন হয়ে গেল এটা আমরা নিজেকে কন্ট্রোল করতে পারলাম না ঠিক ওই সাহাবি তাই ঘটেছে কিন্তু এই সাহাবি পরক্ষণেটা আর পেয়েছে যে সে কি মহা অন্যায় করেছে এটা তাকে সাংঘাতিক তার বিবেকে দংশন করা শুরু করে দিল সে সাহাবি পরে বলেন কত ক্রিমিনাল হয়ে গেছি আমার দুনিয়া আখ রাত কি বিপদ ঘুণিয়ে আসে আমি নিজেকে আর নিরাপদ মনে করছি না আমি আমাকে নিরাপদ মনে করছি না তিনি এত ভয় পেয়ে গেলেন ওলা আজাল মিনহাখা ইফান বদ্রযুদ্ধ তো অনেক আগে শেষ হয়েছে তিনি আরো বেঁচেছিলেন নবী করি সাল্লা পুরো জিন্দি ইন্তেকালের পরেও তিনি বেঁচে ছিলেন তারপরে দিতে ন কিন্তু আমি যদি আল্লাহর কাছে এই কথার জন্য অপরাধী হয়ে যাই আমার কি গতি হবে তখন তিনি বললেন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ যদি আমাকে শাহাদাত নাসিব করেন কোন যুদ্ধে জাহাজে হয়তো এই কারণে শাহাদের কারণে আমি একমাত্র আল্লাহর কাছে মুক্তি পাইতে পারি তিনি আল্লাহর কাছে শাহাদ তামান্না করলেন এবং সেই তামান্না নিয়েই তিনি নবীমস্লা পরে করেছেন এবং যুদ্ধ হয়েছে যারা মোরতাদ হয়ে গিয়েছিল বনু হানিফা সেখানে গিয়ে তিনি সেই নিয়তি যুদ্ধে শহীদ হয়ে যান ওখান তখন ওনার বয়স ছিল ছাপ্পান্ন বছর তিনি সেই শাহাদত অর্জন করেন গফর আল্লাহ আশা করা যায় আল্লাহ তালাকে সেই তফিক দিয়েছেন আল্লাহ তালা ওনার এই কাফরা করে কাছেন এরপরে নবী করিম সাল আলী সাহাবিরা অবশ্যই হত্যা না তারা সাহাবিরা কথা শুনেছেন কিন্তু একটা লোক এই হত্যা থেকে বাঁচতে পারল না সে আবুল বখতানি আবুল বখতারি মক্কায় নবী করিম সাল্লা বিপদের সময় ওই যে তিন বছর যে বন্দির মত করে রেখেছিল বয়কট করেছিল ওই সময় খাবার দাবার সাপ্লাই সেখানে কিছু হেল্প করেছিল সমাবেদনা জানিয়েছিল বিধায় তিনি তার ব্যাপারে একটি সিম্পিক ছিলেন থাক বেচারাকে তোমরা হত্যা না করে বন্দি করে নিয়ে আসার পরে দেখা যাক মুক্তিপণ নিয়ে তাকে হয়তো আমরা ছেড়ে দেব। তো এই ব্যাপারটাও স্বাভাবিক মনে আছে কিন্তু একটা ঘটনা ঘটলো যে মোজার মোজাদ জিয়াদ আল বালাউ তিনি মুসলমানদের বাহিনীর মধ্যে আছেন সাহাবিদের মধ্যে ওনা সামনে পড়ে গেল আবুল বাখতারি যুদ্ধের ময়দানে আর আবুল বাখতারির সঙ্গে ছিল তার আরেকজন তার সহযোদ্ধা তার নাম হলো সে হলো আহ জুনাদা ইবনে মুলাইহা আল্লাই তো ওরা দুইজনে চুক্তু করিয়ে এসেছে যে যুদ্ধের ময়দানে কাফারদের পক্ষ থেকে তারা দুইজনেই এসছে আমরা এক সঙ্গে থাকবো আমাকে কেউ অ্যাটাক করতে গেলে তুমি এসে আমাকে হেল্প করবো আর তোমাকে করতে গেলে আমি তোমাকে হেল্প করব। এই কথা করে করে আল্লাহ নামে তারা দুইজন এইভাবে আসছে এখন এই সাহাবির সামনে পড়ে গেছে এরা দুইজন তো সাহাবি আল মুজাদার আবুল বখতারি বললেন যে নবিকারিম সাল্লা সালাম নিষেধ করেছেন তোমাকে হত্যা করতে কাজে আমি তোমাকে হত্যা করব না তুমি একটু সরে দাও তুমি নিরাপদ আছে ইনশাল আমার সহযোদ্ধা ওই যে তারা রসুলা ওয়াহদা নিম সাল তোমাকে একলা আমাদেরকে বলেছেন করতে কিন্তু তোমার সহযোদ্ধার কথা তিনি বলেন না কাজে সে আমরা তাকে নিস্তার করবো না আবুল বা যদি আমরা দুজনে একসঙ্গে মরবো আমি তাকে কথা দিয়েছি আনি তার আমি তাকে ছেড়ে দিয়ে নিজের দান যদি বাঁচাই এই খবর মক্কায় পৌঁছে যাবে আবুল মহিলারা বলি করবে আবুল বক্তারি কেমন পুরুষ নিজের জন্য তার সাহাবি তারা তাদের সঙ্গে তখন যুদ্ধ হলো সাহাবি শেষ পর্যন্ত বাধ্য হলেন এই দুইজনকে হত্যা করতে তিনি দুজনকে হত্যা করে ফেললেন এরপরে তিনি নবী করিম সাল আল সাল্লামকে এসে বললেন সে তো এইভাবে করে কিছুতেই রাজি হল না আমার উপায় ছিল না শেষ পর্যন্ত তার সহজতাকে হত্যা করতে তাকে হত্যা করতে হয় যুদ্ধ দুইজন একসঙ্গে শুরু করে দিল আমি শেষ পর্যন্ত তাকে হত্যা করতে বাধ্য হলাম অবশ্যই এটার ব্যাপারে পরিস্থিতির কারণে তিনি বুঝতে পেরেছেন সাহাবি চেষ্টা করেছিলেন তিনি তাকে দায়ী করলেন না এবং তিনি এ ব্যাপারে কোন অসুবিধা হয়েছে বলে বলেন না এরপরে আসল যে কাফেরদের বড় বড় লিডার কাফেরদেরভাবে কুপকাত হলো তাদের কিছু কাহিনী সিরাতে পাকে এসেছে হাজিজ শরীফে এসেছে তার মধ্যে একজন হচ্ছে উমাইয়া বিন খালাফ এই উমাইয়ার কথা মনে আছে কাকে নির্যাতন করতো বেলাল রাত আনোকে কিভাবে নির্যাতন করতে মানে আছে মক্কা শহরে তাকে রশি দিয়ে বেঁধে ঘোড়ার পিছনে গাঁধার পিছনে উটের পিছনে ওনাকে মাটির মধ্যে রসি রেখে মাটির মধ্যে রেখে এইভাবে সেঁচড়িয়ে নিয়ে যেত সমস্ত শরীর চামড়া গুলো পর্যন্ত উঠে গিয়েছে এরপরে পিটাতো অত্যাচার করত মারধর করত দুপুর বেলা আরবে এত গরম এই জমিনের উপরে বেলাটা দিয়ে গরম বালুর উপরে সইয়ে দিত যে বালুর পরে মুড়ি ভাজলে বোধ হয় মুড়ি ভাজার মতো এত গরম করে দিয়ে ওনার বুকের উপরে পাথর চাপা পারেন হাত বাঁধা থাকত এই অবস্থা এরকম করে কষ্ট দিয়েছে সেই বেলাল রাজি আল্লাহ তালা আনহুর সঙ্গে এখানে উমাই এমনি খালাফের দেখা হয়ে গেল বদার ময়দানে সেই কাহিনী আসছে সেই বোখারি হাজি এসেছে তা কাহিনীতে আমরা শুনে আসছি কিছুদিন আগে আর আমার নাম ছিল আসলে আমর আবদুর রহমান ইবিন আউফের ইসলাম কবুল করার আগে ওনার নাম ছিল আমর আব্দুর রহমান তা আমি যখন ইসলাম কবুল করেছি আমি আমার নাম চেঞ্জ করে সুন্দর নাম রাখলাম আল্লাহ নামের সঙ্গে আব্দুর রহমান তারপর আমি মক্কায় গেলাম মক্কায় হাজা করি মক্কায় থাকি যখন মক্কায় ছিলাম সে আমাকে বলতো আহ ইয়া আমর আমর আর ইসমিন তোমার বাবা মা যে নাম রাখছিল জন্মের পরে আদর করে তুমি নতুন ধর্ম গ্রহণ করে তোমার বাবা নামটাও চেঞ্জ করে ফেলেছ আমি বললাম যে হ্যাঁ আমি এখন থেকে আব্দুর রহমানের বান্ধা এই রহমানকে তো আমি চিনি না কোন রহমানের গোলাম তুমি এখন আমি এটা পারব না তোমার এই নামে ডাকতে এত বড় জাহালার আল্লাহর নামের সঙ্গে নাম রাখছে এই নাম থেকে ডাকবি না অথচ নিজেরা সে তার দোস্ত তার সঙ্গে তার বন্ধুত্ব আছে তখন বললো যে এখন মাঝখান দিয়ে আরেকটা নাম রাখা তোমার আর আমার মধ্যে ওইটা ধরে আমি তোমাকে ডাকবো কারণ আমাফি বুনি বেশমিকাল আউল আমি যদি আমার বলেই ডাকি তুমি তো জবাব না আমি বুঝতে পেরেছি আর যখন আমি তোমাকে কখনো আব্দুর রহমান বলে যেটা তোমাকে চিনি না ওইটা আমি ওই নামে তো কখনোই ডাকবো না এখন কোনটা ধরে তোমাকে ডাকবো তাহলে তোমারটাও বাদ যাক আমারটাও যাক তুমি একটা ঠিক করো নতুন কোনটা ঠিক করবো করো তুমি তুমি আমাকে ডাকার জন্য কতম নাম ঠিক করলাম আব্দুল ইহ ই এর খারাপ হয়েছে না এটা মোটামুটি চলে হ্যাঁ এটা আব্দুল ওকে তারপরে বলতাম এবার যুদ্ধে চলে আসলো এখন সে দেখি যে সে আর তার ছেলে দুইজন সঙ্গে আছে যুদ্ধে তারা পরাজিত তারা ছত্রভঙ্গ বাকিরা চলে যাচ্ছে সে এখন বেকাদা পড়ে গেছে আমি কতগুলো আমার হাতে কতগুলো শিল মানে বর্ম যারা নিহত হয়েছে বা পালিয়ে গেছে ফেলে গেছে ওগুলা নিয়ে আমি দখল করছি গনিমতের মাল হিসাবে হাতের মধ্যে নিশি তখন সে বললো আমি এগুলা নিয়ে তখন তার সামনে পড়ে গেলাম সে বলল আমাকে দেখে ইয়া আবদা আমার এখন আর আগে ওই পুরনো নামের কথা মনে নাই নতুনটা ওই পুরনো নাম দিয়ে ডাকছে ডাকছে আবদা আমার তখন বলল আমি আর জবাব দেয় নেই তখন বললো ইয়া আব্দুল ইলাহ এটা বলে তখন ডাক দিল তখন আমি বলবো কে ঠিক আছে না আম বলে যে শোনো আমার অবস্থা দেখছো তো তোমার হাতের মধ্যে যেগুলো আছে ওই কিছু তুমি আমাকে আমাকে ধরে ধরে নিয়ে নিয়ে গেলে তো তুমি তোমার ক্যাম্পে নিয়ে গেলে আবার থেকে মুক্তি মুক্তিপণ হিসাবে অনেক বড় অ্যামাউন্ট পাওয়ার ব্যবস্থা হয়ে যাবে কারণ পরবর্তী পর্যায়ে তাদেরকে মুক্তিপণ দিয়ে মুক্তি দেওয়া হয়েছিল যুদ্ধবন্দীদেরকে যে আমাকে আর আমার ছেলেকে যদি নিয়ে যাও আমি বলেন আপনি এখন বলেন আমি তার হাত ধরলাম আর তার ছেলের হাত দুইজনে হাত ধরে আমি খুব সতর্ক যাচ্ছি কেন অন্য দেখে ফেললে তো কি আবার ধরে একশন নেই কেন এতবার দুশ্মন পাওয়া গেছে ইসলামের তো হঠাৎ করে দেখেছি যাচ্ছি আর বেলাল সামনে পড়ে গেছে বেলাল বেলালটা আনহু সে দেখে বললেন এত বড় সে বললো না যা ইন্মাইয়া যে উমাইয়া যদি আজকে মুক্তি পেয়ে যায় তাহলে আমি তো আমার কোনো মুক্তি থাকলো না মানে উনি কিছুতেই এটা অ্যাকসেপ্ট করতে পারছেন না তখন আমি বললাম আই বেলাল আপনি আসিরি আমি তাকে অ্যারেস্ট করেছি এখন তো যুদ্ধের নিয়ে মনে হচ্ছে এটা আমার তত্ত্বাবধানে আছে তুমি তো এখন কিছু করতে পারো না বেলাল তারপরে বেলাল শেষ পর্যন্ত দেখলেন যে ওনার সঙ্গে ওনার বচ্চসা করিলাম তিনি দর দিলেন আনসারী সাহাবাদের কাছে গিয়ে কারণ বেলাল হলেন মক্কাতে একটি আসাম মহাজের এখন মোদিন আনসারীদের মধ্যে ছিলেন আব্দুর রহমান আও এখন আনসারি গোষ্ঠীর কাছে চলে গেলেন বললে বললেন যে আমার না যাও তুই জানা যা উমাইয়া উমাইয়া বাঁচবে তা আমি বেশি লাভ কি দুনিয়ার মধ্যে আর এই উমাইয়া ধরা পড়েছে মোটা সটা হেভি আমার সঙ্গে মানে শেষ নিতেও ওরা পিছন দিক থেকে দেখি চলে আসতেছে আনসারী বাহিনী নিয়ে ধরার জন্যে তারপরে শেষ পর্যন্ত আমি চিন্তা করলাম যে এক কাজ করি তার ছেলেটাকে ছেড়ে দেয় ওকে মাললে মেরে ফেলো এর সঙ্গে যেহেতু আমার বন্ধুত্ব ছিল তারা নিয়ে কোন রকম দৌড় দেয় মনে করলাম ছেলেটাকে ছেড়ে দিলে তাকে নিয়ে তারা খুশি হয়ে যাবে ব্যস্ত হয়ে যাবে পাওয়া গেছে এক দুশ্মান শেষ করবে আর আমি তাকে নিয়ে দৌড়ে দৌড়ে পালানোর চেষ্টা করছি তাকে হত্যা করে ওই আমাদের বাহিনীর লোকের আসলো একে ধরার জন্য যেই ধরার জন্য আসছে আমি করি তুমি নিচে হামাগুড়ি দিয়ে পড়ে যাও হামাগুড়ি দিয়ে বসে যাও হামাগুড়ি দিয়ে বসে গেলো আমি তার উপরে হামাগুড়ি দিয়ে আমি করে আসি তাকে আঘাত করতে আসলে আমার গায়ে আঘাত লাগবে কিন্তু সাহাবিরা আঘাত করে তাকে এভাবে আরেকজন হলো আরেক বড় লিডার সবচেয়ে বড় আবুজাহাল তার মৃত্যুর কাহিনী কিভাবে ঘটল এরপরে তার ব্যাপারে সাহাবি আব্দুর রহমান আউফ বলেন যুদ্ধের সময় আমি যখন দুধ লাইনে আসি আমাদের বাহিনীর পক্ষ থেকে আমার যদি দু সময় অ্যাটাক করে একটু পাশে মোটা সোটা জমার মানুষ থাকলে নাকি হেল্প হতো পাশে মাত্র জন কচি যারা কেবল টিন এই যার এইরকম দুইজন তা কিন্তু দেখেছি কিছুক্ষণ পরেই তাদের দুইজনের একজন আম হাল ইয়ালত আবু জাহাল একটু চাচা আবু জাহালকে না আপনি তারা তো চিনে না ভালো করে তারা তো মদিনার ছেলে আনসারিদের ছেলে আমি অবশ্যই আসি ভাতিরা আবু জাহাল যে কি করবা তুমি তার খবর কেন নিচ্ছ মূল যুদ্ধের সময় আর কি বলে যে আমি শুনেছি আমরা শুনেছি সে নাকি নবী করিম ইসালামকে প্রচন্ড কষ্ট দিয়েছে ওনাকে অনেক গালিগালাস করেছে আল্লাহর কসব আমি যদি তাকে দেই পেয়ে যাই তাহলে কোন অবস্থাতেই আমার মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ছাড়বো না আব্দুল হমেন সত্য আজ্জাবিত আমি আশ্চর্য হয়ে গেলাম এত ছোট বাচ্চার এত হিম্মত মাসা আল্লাহ এরপরে কিছুক্ষণ পরে দেখে ওই পাশটা বলে আসা আবু জাহালকে চিনেন একই কথা এরপরে দেখি যে কিছুক্ষণ পরে দেখলাম আবু তার বাহিনীকে কমান্ড করতেছে এদিক থেকে যাওয়া করছে তখন আমি দেখলাম ওই যে ওই যে ওই লোকটা তো দুইজনে এই কথা শুনে এক সঙ্গে একসঙ্গে তারপরে ভিতরে ঢুকে গেল তাদের বাহিনীর ভিতরে ঢুকলো ঢুকে তার দুইজনে মোটামুটি তাকে আমাকে আঘাত করলো যে সে মনে হয় মনে হয় যেন মরেই গিয়েছে মানে পড়ে গিয়েছে এবং তার মৃত্যুর সময় হয়ে গেছে মরে নেই অন দ্য স্পট একটু পরে মরবি আর কি মরার আগে আরো কিছু ঘটনা আছে তো এখন তারা মনে করছে যে মরেই গেছে শেষ দৌড়ে জল দুইজনে আসছে রসুল ইয়ারসুল্লাহ দুইজনে বলে আমি মারসি তাকে আর ওইজন্য আমি তাকে পাতল করছি ক দুইজনে আচ্ছা তোমরা কি তোমাদের তরবারি মুছে ফেলছ যেটা দিয়ে আঘাত করছি নাকি এখনো রক্ত আছে কয়না মুসি না তো দুইজনের রক্ত পরীক্ষা করে তিনি বললেন তোমাদের দুইজনে তাকে আঘাত করেছে এরপরে এই দুই ছেলে নাম ছিল আফরা আর মহাদেবনে আমর এমন জমুয়া এই দুইজন এরপরে আসলো আহ তিনি পরে বলেন সাবি যে মহাদেবনে আমর যে দুইজনের একজন পরে বলেন আমরা শুনছি আবু জাহান নাকি সাংঘাতিক শক্তিশালী খুব বীর পুরুষ নাকি তার পরিচয় তারা বলে না আবুল হাকাম তার টাইটেল মক্কাবাসীদের কাছে আবুল হাকাম অর্থাৎ আবু জাহাল যে তার কাছে পৌঁছতে পারে এই হিম্মত কারণে সে এত বীর পুরুষ তা আমরা যখন এটা শুনেছি আমি শুনছি যে আমি তাকেই ধরবো আর কাউকে না এইটা আমার মেন টার্গেট হবে তারপরে যখন আলহামদুলিল্লাহ আমি যখন তাকে সামনে পেয়ে গেলাম প্রথমে আমি তাকে করলাম আঘাত এবং তার এই আঘাতের কারণে তার এক পায়ের অর্ধেক কেটে পড়ে গেল এরপরে যেই আমি তাকে আঘাত করেছি তখন তার ছেলে একরামা পাশে ছিল সে আমার ঘাড়ে আঘাত করলো এই ঘাড়ে আঘাতের সঙ্গে আমার হাত এখানে কেটে গেল তার অসুবিধা তখন ওই হাতটাকে আমার পায়ের নিচে রেখে টান দিয়ে ছুঁড়ে ফেলে দিলাম দিয়ে আমি বাকি আঘাত করলাম এরপরে পরবর্তী পর্যায়ে এই সাহাবি আসলাম এখানে গেল এরপরে এখন একদম মরে গিয়েছে বলে নবী করে রিমসাল রাসাল নিজে এখন শেষ হতে পারেননি বাকি জিজ্ঞেস করলেন তারা ছেলেটে বলেছে তাকে আঘাত করছে মরে গেছে না বেঁচে আছে কে আসো খবর নিয়ে আসবা যুদ্ধের পরে তখন আব্দুল মাসুদ রাজেন কারণ এই আব্দুল মাসুদ কে অনেক কষ্ট দিয়েছে আবু অনেক অনেক অত্যাচার করেছে মান মানুষ আবু জাহাল কে আস আবু জাহালের ফাইনাল সিচুয়েশনটা দেখে আসো মারা গিয়েছে না আহত হয়ে আবার পালিয়ে ভেগে গিয়েছে আমার কাছে ফাইনাল খবরটা নিয়ে আসো সে আহত হয়েছে এটা বুঝতে পেরেছিস ঠিক কিন্তু মৃত্যু হয়েছে এটা আমি শির হতে তো যে আমি বললেন যে আমি গেলাম খুঁজতে খুঁজতে দেখলাম যে হ্যাঁ তাকে পেয়েছি তখনও তার নিঃশ্বাসে এবং আমি তাকে চিনতে পেরেছি চিনতে পেরে আমি তার কাছে গেলাম তার ঘাড়ের মধ্যে একটা পা দিয়ে চাপ দিলাম বললাম আমাকে মক্কা কি করেছিলাম মনে আছে তার মক্কা আমাকে ধরে এসে অনেকবার আমাকে আমার বুকের মধ্যে ঘুষি মেরেছে আমাকে মানে অনেক কষ্ট দিয়েছে তারপরে বললাম যে এখন হাল আল্লাহ ইয়া এই আল্লাহ তোমাকে আল্লাহ কি অপমানিত করেছেন বল ও বিমা আ কি অপমান করলো আল্লাহ আমাকে কি হয়েছে কাতাল তো মুহু এত কি হয়েছে একজন বিখ্যাত ব্যক্তিকে তোমরা হয়তো কতল করেই ফেললাম তাতে কি হয়েছে আমার বাহিনী কি শেষ হয়ে যাবে নাকি আহ ঠিক মতো বলো যুদ্ধ কার পক্ষে গেল শেষ পর্যন্ত বিজয় কার পক্ষে কাতার বিজয় কার হচ্ছে এখন ওটা আর পাইনি তা আমি বললাম আল্লাহ লাল রাসুলি আল্লাহ এবং তার রাসুলের বিজয় হয়ে গেছে আজকে কর আল্লাহ কাদির তাকাই রুয়াই আল ইয়ালাম বললো যে হে ছাগল চরানোর লোকগুলা তোমরা তো মানে অনেক উপরেই উঠে গেল শেষ পর্যন্ত রাখালের দল তোমরা অনেক উপরে উঠে গেলাম মানে কি তাকাব্য দেখেন এখনো অহংকার আবদুল মাসকুদ বলেন যে আমি তার মাথা কেটে দিলাম এই মাথা নিয়ে নবী করিম সালকে দেখানোর জন্য হাতে করে নিয়ে আসছি ইহা রাসুল আল্লাহ আদি আল্লাহর দুঃস্মন আবু জহালের মাথা দেখেন এই নবী করিম সালাম দেখে এবার হলেন যেপাত হয়েছে তিনি বলেন আল্লাহ আল্লাহর ওই তুমি ঠিকই এটা আবু মাথা তো আবু জহরের মাথা কার মাথা না আল্লাহিল তারপর তিনি আল্লাহর শুক্র আদায় করে বললেন আল্লাহামদুল্লাহ আজ আল ইসলাম ও আহ্লাহ তিন বার করে বললেন সে আল্লাহর প্রশংসা যে ব্যক্তি ইসলামকে আবার ইসলাম ওয়ালাদকে আজকে ইজ্জত দান করলেন যে আল্লাহ আজকে ইসলামকে আর ইসলাম অনুষাদেরকে ইজ্জত দিলেন তিনবার করে আল্লাহ শুক্র আদায় করলেন আর বললেন হাদা দা ফেরাউন হা হিল উম্মাহ এই আবু জাহাল হচ্ছে এই উম্মের ফেরাউন এই জমানার ফেরাউন আমাদের জমানার ফেরাউন হচ্ছে এই আবু জাহাল এরপরে কতজন তাদের মারা গিয়েছে শেষ পর্যন্ত আল্লাহ যে বিরাট বিজয় দিলেন তাদের বড় বড় লিডারের মেজরিটি মারা গেল সত্তর জন আর বাকিরা সত্তর জন হয়ে গেল বাকিরা ভঙ্গ দিয়ে পালিয়ে চলে গেল দিকে দরে আর মাত্র চোদ্দ জন সাহবেদের মধ্যে মুসলিম বাহিনীতে শহীদ হলেন এই চার চোদ্দ জনের ছয় জন ছিলেন মহাদের আর আটজন ছিলেন মদিনাবাসী আনসার তাদের যে ক্ষতি হয়ে গেল এই ক্ষতিটা তাদের ব্যাপক ক্ষতি হয়ে গেল ক্ষতির মধ্যে মানে বড় লিডার তারা হারিয়ে ফেলল এরপরে যুদ্ধ শেষ নবী করিম সাল্লা এখন চিন্তা করলেন ওরা তো ভেঙে চলে গেছে এই পচা লাশ কি করা যায় এদের যে সতেরো জন লাশ হয়ে আছে নবী করিম সাল্লা খুঁজলেন কিভাবে তাদের বড় বড় লিডারদের প্রায় চব্বিশ জনের মত ওই কুয়ার মধ্যে নিক্ষেপ করলেন পরিত্যক্ত কুয়া এটা কেউ ব্যবহার করে না বিধায়। তাদেরকে নিক্ষেপ করলেন নিক্ষেপ করার পরে আর বাকিদেরকে যেখানে আর নবী করিম সাল সাল্লাম তাদেরকে দাফন করল মানে প্রপারলি দাফন করলেন না কিন্তু মাটি চাপা দিয়ে আসেন এই জন্যে কারণ এইভাবে ময়দানা ছেড়ে দিলে এটা দেখতে খারাপ দেখা যায় এবং এটা আবহাওয়া পরিবেশ নষ্ট করবে শেষ পর্যন্ত মানুষ তো মানুষের বডিকে এভাবে করা ঠিক নয় সেই হিসাবে তাদেরকে তিনি কাহিনী কি তো ওতাইবিন ছেলে ছিলেন আবু হজাইফা তিনি মুসলমানদের দলে আছেন। আর তার পিতা আর হাতে তার তাকে হত্যা করা হলো এবং ঠিক তাকে ওইভাবে মাটির চাপা দিয়ে কোনো রকমে নিয়ে আসলো মক্কার লোকেরা তখন তারা তো ওই দাফন কাফনের কিছু তরিকা ইব্রাহিম আল্লাহ সালাম তরিকার মতে কিছুটা ছিল কিন্তু সে দেখলো যে তার বাবার তো সেভাবে দাফন হয় নাই তিনি বললেন আহ নবী করিম সাল্লাম ইয়া আবাহা লাখা কাদ্দি ইনসা আবি উন তোমার আব্বার এই অবস্থা দেখে তোমার কি খুব কষ্ট লাগছে নিহত হলো এভাবে ভালো করে কবরটা দেওয়া হলো না এইটা কারণে কষ্ট পাচ্ছলি কখনো নয় আল্লাহ এবং তার রাসুলের ব্যাপারে আমার মনে কোনো দুঃখ কষ্টের কোন কারণ নেই কোন কারণে আল্লাহর কসম ওলা কিনানি কিন্তু আর হুম আবিয়ানমান ও ফদলান কিন্তু আমার মনে মনে একটা আশা ছিল যে আমার পিতা মোটামুটি বেশ বুদ্ধিমান মানুষ এবং তার জ্ঞান আছে বিচক্ষণতা আছে এবং তার অনেক অবদান আছে সোসাইটিতে অনেক মানুষের উপকার করেছে করেছে থাকুন তো আর ইসলাম আশা করেছিলাম যে একদিন হয়তো আল্লাহ তারা ওনাকে ইসলাম হেদায় দিয়ে দিবে এই একটা আশা আমার মনে মনে খুব ছিল আমার আব্বা কাফের হিসেবে মৃত্যুবরণ না করুক এই পরিণতির দিকে না যাক আল্লাহ তাকে হেদায় দিক এই তামনাটা মনে মনে খুব ছিল কিন্তু আমার পিতাকে ইসলাম নিয়ে পৃথিবী থেকে বিদায় নাহ আহ এই বিষয়টা আমাকে কষ্ট দিচ্ছে আর কিছু না আবু হদাইফার সুন্দর উত্তর শুনে তিনি খুশি হয়েছেন এবং আবু হোসাহ করছেন আল্লাহ শেষ হওয়ার পরে তিনি সেখানে গিয়ে তিনি তিন দিন ছিলেন যুদ্ধের পরে ওই পয়দানে সঙ্গে সঙ্গে ওই চলে আসেননি কাফেরা তো পালিয়ে চলে গেল তারা গেছে তিন দিন কেন থাকলেন দুই কারণে একটা কারণ হলো যে চলে আসলে আরবাসীরা জানবে যে তারা কোন একটা অপপ্রসার করে কাফেরাও তো এটার ভয় আমরা আসি কেউ থাকলে আসো এই খবরটা দিলে সারা আরবে যাবে যে মুসলমানদের শক্তি আছে তারা কাফের দিকে পরাজিত করেছে এবং পরাজিত করেই তারা মদিনার দিকে আবার জোর সেখানে ছিল দুই নম্বর হচ্ছে যুদ্ধ করার মধ্যে যুদ্ধের আগে যে কষ্ট হয়েছে কারণ বদর থেকে আসতে এখানে একটু সময় লাগবে চলে আসবেন সবাই উত্তর ঠিক করে ফেলেছে রওনা করে তিনি তখন ওই কোলাই নামক ওই যে পরিত্যক্ত কুয়া যেখানে তাদেরকে ফেলে দিয়েছিলেন সেখানে তিনি গিয়ে তাদেরকে ডাকলেন তাদের নাম ধরে ধরে ডাকলেন হাবুজাহাল ও তো বা ভালো হতো না মনে চায় আফসোস আসে কিনা বলো কাদুদ না মা আদা না রব্বু না হাকা আমাদেরকে আল্লাহ দিয়ে ওয়াদা করেছেন সে আল্লাহ সেই ওয়াদা ঠিক রেখেছেন হক মতো আল্লাহর ওয়াদা আমরা খুঁজে পেয়েছি আমরা পেয়েছি বুঝে পেয়েছি যে আল্লাহ আমাদেরকে বিজয় দিবেন বলেছিলেন আল্লাহ বিজয় দিয়েছেন আমরা পেয়ে গেছি ফাহাল আর আল্লাহ তোমাদেরকে যেটা দিবেন ওয়াদা করেছেন সেটা কি তোমরা বুঝে পেয়েছ তিনি তাদেরকে ডেকে ডেকে এটা বলছেন অমর আল্লা বললেন এই কথা শুনি ইয় লা আল্লাহ মুকল্লিমিন ডেড বডির সঙ্গে কথা বললে আপনি জিজ্ঞাসা করছেন তারা তারা কিছু শুনতে পায় না বুঝতে পায় তাদের সঙ্গে আপনি কথা বলছেন কেন্লাম সে আল্লাহ কসম যার হাতে আমি মোহাম্মদ যান তোমরা যা শুনো যেভাবে আমার কথা শুনো তারাও ঠিক এরকম শুনি তাদের থেকে একটু বেশি তোমরা আমার কথা শুনতে পাচ্ছ না অর্থাৎ তারা তোমাদের একটু কম শুনছেন একদম শুনতে পাচ্ছেন সব কথা আল্লাহ শুনিয়ে দিচ্ছেন কারণ আল্লাহ তালা তাদেরকে দিতে চান তাদের এই আরেকটু কষ্ট নবী করে রিমসালাম কথাগুলো শুনিয়ে যে ভালো দিকে ডাকছিলাম কেন এই কর্মী প্রণতির দিকে নিজেরা নিয়ে গেলে তাদের আফসোস জান আরো বেড়ে যায় তিনি বলেছেন আব জাহালে ইয়া ওবনে রাবিয়া ইয়ে সাহেবের রাবিয়া ইমাইবনে মক্কায় খবর পৌঁছার পরে এই খবরের মক্কাবাসীদের অবস্থা কাহিল সেখান থেকে বিভিন্ন খবর আসলো ওইদিকে যেখান থেকে পালিয়ে মক্কায় আসলো তারা হত ভম্ব হয়ে আসলো সর্বপ্রথম মুসিবতের খবর নিয়ে আসছিল রনাগঞ্জ থেকে দৌড় দিয়ে তার নাম হচ্ছে কোন রকম হন্তদন্ত হয়ে বলল মা ওরা পেছনের খবর কি বলো দেখি কি ঘটলো আজকে আমাদের বদরে তখন বললো যে কুতেলা ইবনে রবি রবি রবি কতল ফ সাইব আবিন পরে সাফনি উমাইয়া বলেন যে সে হচ্ছে আপনার উমাই এবিন খালাফের ছেলে সে বসে আছে হারামের মধ্যে ছিল তাকে রেখে যাওয়া হয়েছে সে এখন ওখানকার লিডার ছিল এখন সে বললো আলু আন্নি তোমরা তার সবগুলা শোনা পরে বলে এইটা শোনো এই যে সব বলতেছে এর মাথাটা ঠিক আছে কিন্তু আগে চেক করে দেখো নাকি খালে আন্দাজে কি ভয় পেয়ে খালি বক বক করছে আচ্ছা জিজ্ঞাসা করো তোমার একজন নিচে বসে আছে এর চিনী এর নাম কি বলতে তাহলে না না আমার বলতে পারেন তার সেন্স ঠিক আছে তা নাহলে তার মাথা খারাপ হয়ে গেছে ফাঁসা আলু আননি আমার ব্যাপারে জিজ্ঞাসা করো ফাঁকা আলু ও মা ফা সাফা আনবিনে উমাইয়া জিজ্ঞাসা করে ওখানে সাফা আনবে উমাইয়া কি দশা হয়েছে মানে সে তো এখানে আছে তখন বলে মা হুয়া তার বাবা তার ভাই দুজনে ফিনিস আমি দেখে আসছি এটা শোনার পরে তো বুঝতে পারছে যে ঘটনা তো ঠিক এই মাথা খারাপ হয় নাই ঘটনা খারাপ হয়ে গেছে এরপরে মক্কার এখন বনি হাসমদের ঘরে খবর গেছে বনি হাসমের লোকেরা তো কার পক্ষে এখানে এখনো অনেক মহিলারা আছে এখানে অনেক এখনো কিছু লোক যারা যাইতে আছে গেছে। তখন ওখানকার আবুরা ফে নামে সে একসময় নবী করিম সালামের ঘরে ওনার মাওলা ছিল এখন এখানে বনি হাসমের এখানে আসে তো সে বলে যে আমি ছিলাম আব্বাস আব্দুল মোতালেবের ঘরে কাজের লোক তৃত আর ইসলাম ইতিমধ্যে আমাদের ঘরে ঢুকে গেছে যে আব্বাস কবুল করে ফেলেছিলেন তাকে তারা হত্যা করে ফেলবে এই এই এই রেওয়ায়তার ব্যাপারে কেউ কেউ বলেছেন দুর্বল বলেছেন কিন্তু এর বিপরীত কোন রেওয়ায়ত পাওয়া যায় নাই এই জন্য সেই কৃত দাসের বক্তব্য হচ্ছে যে ইসলাম অলরেডি আব্বাস ইসলাম কবুল করে ফেলেছেন তার স্ত্রী উমুল ফদ ইসলাম কবুল করেছেন আমি নিজেও ইসলাম কবুল করে ফেলেছি কিন্তু সবাই আমরা লুকিয়ে রেখেছি কারণ আব্বাস তার ভয় এলো তারা সবাইকে নির্যাতন করবে এই জন্য আর তার তিনি বড় ব্যবসায়ী ছিলেন অনেক মাল ছিল বিভিন্ন কাফাজের কাছে তার অনেক টাকা পয়সা লেনদেন আছে এগুলো সবকিছু তারা আত্মসাত করে ফেলবে এই জন্য তিনি অপেক্ষা ছিলেন হয়তো একদিন আল্লাহ নবীকে আল্লাহ বিজয় দেবেন ইসলামের একদিন সুযোগ হবে সেটার অপেক্ষায় ছিলেন এদিনে লুকিয়ে রেখেছিলেন তো যখন আব্বাসের ঘরে খবর পৌঁছে গেল তাদের মনে মধ্যে একত এনার্জি আসতে শক্তি ফিল করছি মনে হয় যেন আর বলেন অকুম তু রাজাম আর আমি ছিলাম একটু নিজে খুব বেশি শক্তিশালী ছিলাম না আমরা একটু দুর্বল মানুষ আমি আর আমি জমজমের পাশে ওখানে বসে কিছু কাজ করতাম ওখানে বসে আমাকে তারা ডিউটি দিয়েছিল ওখানে কেউ যদি আসতো ভাগ্য পরীক্ষার জন্য ওইটার ভাগ্য পরীক্ষার একটা আছে এই কাজটা করা কি ভালো হবে না করা কি মন্দ হবে কাদাহের কাজ করতো যখন আমরা এসতে খারা করি যে এই কাজটা করলে ভালো হবে না ক্ষতি হবে তখন ইস্তে খারাপ সিদ্ধান্ত নেই তারা কি করতো তাদের এস্তে খারা শিক্ষক ওই মকার ওইখানে গিয়া ওখানে লেখা আছে তিনটা কাগজ একটা কাগজে লেখা আছে এফ আল করলে তারা সবাই করতে ইচ্ছা করা হয়ে গেছে এটা ভালো আর লফ আল বলে না আর যদি থাকতো যে এটা গোফলুন গোফল মানে হলো ইজ নট ক্লিয়ার তখন আবার করতো যতক্ষণ ঘুরেতে থাকতো যতক্ষণ পর্যন্ত এফ আল অথবা লতা আসতো তো এই কাজের ছিল আমার ওখানে বসে আমি কাজ করছিলাম তারপরে আহ কাজে আছি আর ওই সময় উম আব্বাস স্ত্রী আমার পাশে আসলে বসাচ্ছিলেন আমরা মনে মনে এত খুশি যে খবর পেয়েছি আমরা আবু লাহাব এই সময় তার পা দুটোকে ধরে মানে টেনে টেনে আসছে এইভাবে কাপড় পা ধরে যে মানে সে খুবই দুঃসংবাদের শুনে জালাসা আসল হাতাসমরা যেখানে আমরা কাজ করছি ওই পাশে কক্ষের মধ্যে এসে ঢুকলো তখন বসা আছে লোকেরা বললো হা দা আবু সুফিয়ান হার্দ মুতালিবাদ কাদের আবু সুফিয়ান অলরেডি চলে এসেছে ওই যে আবু সুফিয়ান মালপত্র নিয়ে সেফলি সাগরের পাশে দিয়ে মক্কায় ওই খবর নিয়ে আসলো আবুল আহবের কাছে এক লোক যে আসেন আপনি মালটাল আমাদের যা টাকা পয়সা সব ঠিকঠাক কোনো অসুবিধা হয়নি ওকে তখন আর চলে আসলো সব লোক তার আশেপাশে আসে তারপরে বললি আকবির নিকাইফে আমর নাস। এরপরে এসে যে যুদ্ধ থেকে ফেরত আসে তাকে একজনকে বললো যে এইটা তো পাইলাম ঠিক আছে এখন বলো যে আসল খবর কোনটা ওই যে বদলের খবর বলো সে ভালো করে খবর এখন শুনে নাই এখন বলে যে ওখান থেকে ফেরত আসে তাকে ডাকলো দেখে বললো অল্লাফানা তুলুন না কে ফেসাও বলে খবর আর কি বলবো যদি গেছি মনে হয় যেন আমরা ঘাড় পেতে দিছি আর বলছি আমাদের কল্লা কাটো খালি কল্লা কাটো এই কারবারই ঘটলো মনে হয় যেন না যে তারা কাপড়ের পরিচয় দিয়েছে ধারে কিছু মানুষ দেখলাম আলা খাইলেন বল এমন সুন্দর সুন্দর ঘোড়া নিয়ে তারা আসে তাজ ঘোড়া নিয়ে বাইনা সময় ও জমিন মনে তাদের ঘোড়ার সাইজ এত বিশাল যেটা দিয়ে আমি ওগুলা তাদের ওগুলা আমাকে দিয়ে করাইতো আমি সেটার উঠাই একটা আঘাত করলাম মাটি আর ঢুকতে পারলাম দশবার আমি একটু মুখে দিয়ে আস্তে কম জোরে চলে আসছে তিলকি অল্লাহ এগুলো ফেরে আসতে আল্লাহ ওই কৃতদাসটা এই কথা বলে ফেলছে না কত ঢাকা দিয়ে রাখে চাপা দিয়া সে আমাকে এমন ধরে একটা পিটা দিল আমিও তাকে মোটামুটি একটু চেষ্টা করলাম যে যেন পাল্টা পাল্টি তারে আমাকে পাকড়াও করে ধরি যাতে আমাকে আর না মারতে পারে কিন্তু সে ধরে জমি দিল জোর করে আসা এরপর দিয়ে আমাকে খুব করে পিটানো শুরু করে দিল আর আমি ছিলাম আসলে দুর্বল তার সঙ্গে আমি ফাইটও করতে না। উঠে ওখান থেকে একটা লাঠি নিয়ে মুগুর একটা পা ওটা এনে তারপরে আমার হাতে দিল আমি ওইটা দিয়ে দিলাম তার একটা আঘাত যে আঘাতের কারণে তার মোটামুটি মাথা একটু ফেটেই গেল মানে ওই উমুল ফদল ওই মহিলা নিজে ওটা দিয়া দিল আঘাত ওই ওই পুরুষের আবু জাহানের মাথায় মহিলা নিজে আবুল আহুল আঘাত মহিলার আঘাত একটু ফেটে গেল তখন তার সাইয়ে তার লিডার তার মালিক আব্বাস নাই আর তুমি এই বেছারা গরিব কৃত দাসকে পেয়ে তুমি তাকে একতরফা জুলুম করছো না একথা বলে কিছু তার মাথা ফাটায় এখন মহিলার সঙ্গে তার ফাইট করতে পারে না এত লিডার মানুষ আবু আহাব তখন অপমানিত বোধ করে এখান থেকে চলে গেল বললো আল্লাহ এই মাত্র সাত রাত্রী ছিল এই শোক খবর পেয়ে তার মধ্যে একটা রোগ সৃষ্টি হয়ে গেল এই রোগটা হচ্ছে এক ধরনের টিউমারের মতো তার বডিতে চলে আসলো এবং এটা গোটা বডিকে একদম পলিউট করে দিল মানে এক ধরনের ক্যান্সার মতো আর কি টিউমার থেকে ক্যান্সার হয় না এইটা তাকে খুব দ্রুত সাত রাত্রে পরে আট দিনের দিন এখন তাকে যে দাফন করবে তার ছেলে পেলেরা করতেছে না কারণ তাকে ধরবে কারণ কাছে যাবে দুর্গন্ধে কাছে যেতে পারছে না তো এভাবে পড়ে থাকলো সরম নাই মানুষ কি শেষ করবে তো তোমাদেরকে তারা একটু দাফনের ব্যবস্থা করো তারা বলে যে দাফন যে করবো তার এটা গেলে সোমা রোগে আমরা পরে যাই তারা এটাকে খুব ভয় করতো এই রোগটা হলে এটা একটু সোঁয়া কাজ কেসেমের রোগ মক্কা বাসের এই রোগের আশেপাশেও যায় না তারপরে শেষ এরা সাহস করতেছে না দেখে তো মক্কার আরেক লোক আসলো একটু দুষ্ট প্রকৃতির সাহস ভালো আছে বললো চলো আমি আসি তোমাদেরকে হেল্প করব। তোমরা ভয় পাও আমি যাবো সবাই চলো তার শেষ পর্যন্ত তারা কিন্তু আসলে দাফন কাফন করতো কৃষি ইব্রাহিম আলোচনার তরিকায় গোসল টোসল করানো কাফন করানো এগুলো তাদের সমাজের নিয়ম ছিল এগুলার ধারে কাছে আর গেলে না কোন রকমে দূরের থেকে করে পানি মারলো হেরে টেরে এরপরে শেষ পর্যন্ত ওয়ালের নিচে গর্তের মতো ছিল সেখানে তারে কোন কাজ করে ফেললো এরপরে শেষ পর্যন্ত তারা সেখানে ধুলো বালি মাটি পাথর যা আছে দিয়ে চাপা দিয়ে রেখে আসলো এরপরে এই মক্কার এই খবর পরাজয়ের খবর ভাবে এবং কান্নাকাটি এখানে যারা মুসলমান আছে মনে মনে তারা খুব খুশি হবে শান্তি পাবে তোমাদের কান্না দেখলে তো কাজে তোমাদের দুশ্মানদেরকে তোমরা কোনো এই সুখ দু সুখ দিও না কাজে হজম করো কান্না তারা ব্যবস্থা করলেন যে কান্নাও দমন করা এভাবে করে মাক্কাবাসীদের খবর হলো তারপরে নবী করে ইমসাাম মোদিনায় যাচ্ছেন কিভাবে গেলেন কেমন গেলেন তারপরে কি হলো আমরা পরে শুনবো